আলহামদুলিল্লাহ আজকে আমরা তাফসি শুরু করছি একশো আঠারো নম্বর হে ইমানদার গন হে ইমানদার লোকেরা আল্লাহ কতবার ডেকেছেন হে ইমানদার এর মধ্যে আমরা সামিল আছি কিনা আসি আসি বেফল ধর আল্লাহ তালা কি খাস করে ডেকে বলছেন কোরআন দুনিয়ার সমস্ত মানুষের জন্য কিন্তু এই কোরআনের উপর যারা ইমান এনেছে কোরআন কে যারা বিশ্বাস করে এবং কোরআনের কথা কে যারা গুরুত্ব দেয় ওই সমস্ত মমিন দিকে লক্ষ্য করে আল্লাহ তালা ইরশাদ করছেন হে ইমানদার গণ হে ইমানদার লোকেরা এইরকম ডাক একটা যখন দেয় আল্লাহ দেন তখন আমরা মনোযোগ সহকারে শোনা উচিত আমরা মেন আমরা আহলুল ইমান এটি একটি বড় আল্লাহ তালার খাস মেহরবানি ছাড়া কি সম্ভব হতো এই জন্য যখনই আল্লাহ তালা এই ইমানদার লোকেরা ডাকে কোনো কোনো সালফে সালহীন বলেছেন এই কথাটা শুনলে খুব মনোযোগ দিয়ে শুনো আল্লাহর কথা যে তোমাদেরকে লক্ষ্য করে আল্লাহ গুরুত্বপূর্ণ কথা বলছেন কি কি বলছেন বলছেন এখানে বেতন আত্মিনেক তোমাদের ছাড়া তোমাদের নিজেদের ছাড়া অন্য কাউকে তোমরা বেতনা বানিও না বেতনা বেতনা অর্থ হচ্ছে একদম খাস লোক যার সঙ্গে আপনি খুব উঠা বাসা করেন যে ব্যক্তি আপনার অনেক ইন্টারনাল মেসেজগুলো সম্পর্কে যার ইনফরমেশন আছে আপনার ঘরের ভিতর খবরও না জানে খবর জানে। এই আভ্যন্তরীণ হচ্ছে বেতনা যারা আপনার একান্ত পরামর্শ দানকারী আপনার সুখে দুঃখে অংশীদার এইরকম বেতনা তোমরা কাউকে নিয়েও না মমিন ছাড়া মুসলমান ছাড়া কোন মুসলমানের বাইরে একজন এইরকম মোমেনের এই রকম কোন খাস আল্লাহ নিষেধ করে দিয়েছেন লোকগুলো যাদের সঙ্গে যে কোনো বিষয়ে সলা পরামর্শ করবে তোমার সুখ দুঃখের কথা শেয়ার করবে এবং মুসলিম উম্মার সুখ দুঃখের জন্য তাদেরকে অংশীদার বানাবে তারা হবে তোমাদের নিজেদের লোক তোমাদের মোমেন সম্প্রদায়ের লোক অন্য কোন গোষ্ঠী অন্য কোন ধর্মের অনুসারে কি তোমরা এরকম খাস লোক বানাতে পারো না ত্রুটি করে না তারা চান্স পেলে যদি তাদেরকে সুযোগ দাও তোমাদের দিনের ক্ষতিগ্রস্ত করতে তারা চেষ্টা করবে দিনকে ক্ষতিগ্রস্ত করতে চেষ্টা করবে দিনের ক্ষতি করতে চেষ্টা করবে আর তারাদের আরেকটা অসুবিধা কি তারা চায় যে তোমাদের একটু কষ্ট হোক যেকোনো বিষয়ে হও মুসলমানদের দুঃখ বেড়ে যায় এগুলো তারা খুব চায় মুসলমানের কল্যাণ তারা চায় না চায় অমুসলমানরা মুসলমানদের কল্যাণ চায় যারা অমুসলমানদেরকে নিজের আপন জন বানিয়েছে তাদের পরামর্শে চলে তাদের কথা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে তাদের কি অবস্থা হবে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা তারা করল এরকম মুসলমান কি পাওয়া যায় তাদের বুদ্ধি অনুযায়ী সব কিছু চালায় মুসলমানদের কথা শুনে না অমুসলমানদেরকে বেশি আপন মনে করে তখন এরকম যারা করে তাদেরকে তোমরা কখনো নিজেদের কি বানিও না নিজেদের আপন জন বানিয়ে নিও না কেন কাতবাদ আফিম তাদের মুখ থেকে মাঝে মধ্যে যে সমস্যা কথা চলে আসে এতে তাদের দুশ্মনই প্রকাশ হয়ে যায় তোমরা তাও কি বুঝো না মদিনায় যারা মুসলিম সম্প্রদায় ছিল মোনাফিক ছিল তারা সুযোগ পেলেই মুসলমানদের ব্যাপারে নেগেটিভ মন্তব্য করত। এখনো দেখবেন মাঝে মধ্যে মন্তব্যগুলো যারা করে বিভিন্ন যারা মিডিয়াতে আছে বিভিন্ন পলিটিশিয়ান টাইম টু টাইম মুসলমানদের ব্যাপারে খুব ভালো মন্তব্য করে নাকি অনেক সময় শুধু নেগেটিভ কথাবার্তায় ঘৃণা বিদ্বেষ তাদের ভিতরে যে আছে এটা বেরিয়ে আসে তারা চাপা দিয়ে রাখলেও বেরিয়ে যায় তাদের মুখ থেকে এগুলো বেরিয়ে আসে ওমা তুফি সুদুরুহুম আকবার। তাদের ভিতরে যেটা আছে তারা গোপন রাখে সেটা আরো অনেক বড় মাঝে মধ্যে তোমরা তাদের কিছু কথাবার্তা শুনো তারা বলে ফেলে তোমরা একটু মনে করো যে এত খারাপ কথা বলে ফেললো এইটা তো কিছুই না তাদের ভিতরে তোমাদের ব্যাপারে ঘৃণা দুশ্মনী যা আছে তোমরা জানো না আমি জানি ভিতরে যা লোক ই রাখে তোমাদের ব্যাপারে ও তোমাদের অকল্যাণ সেটা আরো অনেক বড় কে বলছেন এসব কথাবার্তা আল্লাহ বলছেন অন্য কোনো মানুষ বললে আমরা বিশ্বাস করতাম না কোন মানুষ বললে বিশ্বাস করতাম না কিন্তু অন্তর সব কিছু তিনি বলেছেন এখন বিশ্বাস না করে পারা যাবে আল্লাহ যেটা বলেছেন সেটা সত্য পদে আয়াতি তুম আমি তোমাদেরকে আমার আয়াত খুব করে পরিষ্কার করে বলে দিয়েছি যদি তোমরা আকল জ্ঞান বুদ্ধি থাকে আমি তোমাদের জন্য সব কথা পরিষ্কার করে বলে দিয়েছি কিন্তু আকল খরচ করে না এবং তারা অন্ধ হয়ে যায় এই আল্লাহ তালা এরকম যারা অন্ধ হয়ে যায় এই কমের ব্যাপারে বলেছেন তারা অন্ধ হয়ে যখন তারা সীমা লঙ্ঘন করে মনে হয় যেন তারা কি নেশার মতো কোন একটা নেশার মধ্যে পড়ে গিয়েছে আর এই নেশা তাদেরকে অন্ধ করে ফেলেছে তাদের চোখ জ্ঞান আকল কিছুই কাজ করছে না তারা সমস্ত ক্ষতিকর মূলক সিদ্ধান্ত গ্রহণ গ্রহণ করছে অকল্যাণের দিকে ঠেলে দিচ্ছে নিজেদের অকল্যাণ করছে তারা প্যার পায় না খুব মহাব্বত করো না আর ওরা তোমাদেরকে মহাব্বত করে না আল্লাহ তালা বলে দিচ্ছেন সব কথা কিছু বাকি রাখছেন না তোমরা ওদেরকে খুব মোহাব্বত করে একান্ত আপন মনে করো কিন্তু তারা কিন্তু তোমাদের কল্যাণ কামিনা আসলে তারা তোমাদের দুশ্মন তোমরা টের না তারা তোমাদেরকে আদৌ না, তোমাদেরকে যা পলিসি দেয় বুদ্ধি দেয় দেয় সবগুলো তোমাদের ক্ষতির জন্য দেয়। আর তোমরা তো কিতাবের উপরে পরিপূর্ণ ইমান আনো পুরো কিতাবের উপর ইমান আনো তার অর্থ হচ্ছে যে আমরা তো সব কিতাবের উপর ইমান আনি কোরআনের উপর ইমান আনি তাওরাতের উপর ইমান আনি কিনা ইঞ্জিলের উপরে সব যত নবীকে আল্লাহ যত কিতাব দিয়ে পাঠিয়েছেন যত ওয়াহিনের ব্যাপারে আমরা কোন ধরনের করি না এবং হিংসা বিদ্বেষ পোষণ করি না তারা কি তোমাদের নবীর ব্যাপারে তোমাদের কিতাবের ব্যাপারে তারা কি হিংসা পোষণ করে না খুব মহব্বত করে হিংসা বিদ্বেষ আমাদের নবীকে তারা পছন্দ করে আমাদের কোরআন কে তারা পছন্দ করে না তাদের মধ্যে মোদিনায় কিছু কিছু আহল কিতাব কিছু কিছু মশ্রে ভিতরে ভিতরে কাফের কিন্তু উপরে উপরে ইমান গ্রহণ করে কি হয়েছে মুনাফিক হয়েছে এবং উপরে দিয়ে তারা মোমেন সেজে বলে যখন দেখা হয় না তোমাদের সঙ্গে দেখা হইলে বলে আমাদেরকে বিশ্বাস করেন না কেন আমরা পাক্কা ইমানদার সামানদার খুব দাবি করে ও ইদা হালাও আর যখন তারা একান্তভাবে নিজেরা নিজেরা মিলিত হয় তাদের গোপন আস্থা গোপন মিটিং এ যখন তারা বসে তোমাদের কল্যাণ দেখে তোমাদের উন্নতি দেখে তোমাদের ঐক্য দেখে দুঃখে কষ্টে আদু আনামিরা মিনাল আদমাল আঙ্গুলকে নিজে কামড় দেয় দুঃখ করে কষ্টে আর মুসলমানদের এত উন্নতি মুসলমানদের এত মোহব্বত একে অপরকে করে গত সপ্তাহে শুনেছিলাম আউস এবং খাজরাদের মধ্যে গন্ডগোল লাগাতে এসেছে বলে তোমাদের কবিতাগুলো পড়ে শোনাই তোমরা এই যুদ্ধের সময় এক কি কি সুন্দর সুন্দর কবিতা পাঠ করেছিলে কবিতা লিখেছিলে সেগুলো পড়ে শোনানো শুরু করে দিল আওসের কবিতা খাজরাদের বিরুদ্ধে খাজরাজ সম্প্রদায়ের কবিতা আওসের বিরুদ্ধে করে করে ওখানে কি লাগিয়ে দিল দুই গ্রুপের মধ্যে মোসম্মাদের মধ্যে আবার গন্ডগোল লাগিয়ে দিচ্ছিল প্রায় দুই সপ্তাহ আগে বোধহয় আমরা তার সাথে শুনেছি তাই না আল্লাহ তালা আয়াত নাজিল করলেন তারা তোমাদেরকে এসে এখন তারা ষড়যন্ত্র করে মোনাফিক হয়ে তোমাদের মধ্যে কিভাবে গন্ডগোল লাগানো যায় তারা ইমানদারের দাবি করে আর বলে আমরা এনেছি তারা আর যখন দেখি হাইরে তোমাদের উন্নতি হচ্ছে মদিনার সমাজের তখন উন্নতি হচ্ছিল নবী করিম সালাম দাওয়াত বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে মদিনার মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে এখন দেখ বিভিন্ন সময় তারা বিজয় লাভ করেছে যদিও মাঝে মধ্যে পরীক্ষায় আলোচনা করে দুঃখে কষ্টে এবং রাগে ক্ষোভে কি করবে তোমাদের ক্ষতি করতে পারছে না কষ্টে নিজের আঙ্গুল নিজে কামড়ায় কিরকম কষ্ট লাগলে আরেকজনের সুখ দেখে শান্তি দেখে কল্যাণ দেখে কিরকম হিংসা থাকলে নিজের আঙ্গুল কামর দেয় বলেন দেখি হিংসুক লোক হিংসুক লোকের আরেকজন উন্নতি দেখলে তার ভিতরে হিংসা আসে এবং গাইব তার রাগ কষ্ট আসে রাগ সৃষ্টি হয়ে যায় অথচ আপনি তার কোন ক্ষতি করেননি আপনার উন্নতি দেখে তার ভিতরে রাগ সৃষ্টি হয়ে গেছে গাইব গাইব মানে যে ব্যক্তি আপনাকে হিংসা করে এরকম কিছু হিংসুক আছে না আমাদের সমাজে করে একজন বলেছেন যখন একজন হিংসা করে করে আপনার দিকে তাকায় আপনার ক্ষতি করে ক্ষতি করতে চায় তখন সে আপনার তার ভিতর থেকে আপনার প্রতি একটা আক্রোশ বের হয় ওটা কি দেখা যায় দেখা যায় হাসাদ হাসাদের সঙ্গে ইভল আই থেকে অনেক সময় বদ সৃষ্টি হয়ে যায় হ্যাঁ তার ছেলেটা এত সুন্দর হয়ে গেছে এত সুন্দর গাড়ি কিনে ফেলেছে স্বাস্থ্য এত ভালো হয়ে গেছে এগুলো মনে করে এই যে মনে করে তার ভিতর থেকে একটা ইভল ফোর্স আসে এটাকে বলে ইভল আয় বদ নজর এটা আপনারা কিছু ক্ষতি করতে পারে অনেক সময় লেগে যায় না লেগে যায় হিংসুকের কারবাটা দেখে আমার কাছে আশ্চর্য লাগে হিংসুক তার হিংসার পাত্রকে ক্ষতি করার আগে নিজেকে ক্ষতি করে ফেলে তার হিংসার আগুনে আপনি জ্বলছেন না সে জ্বলছে সে নিজে জ্বলছে এরকম কোনো আর জিনিস পাওয়া যায় না যে নিজের আগুনে নিজের জলে মরছে আপনি কিন্তু জ্বলতেছেন না আপনার একটু ক্ষতি হইতে পারে নাও লাগতে পারে লাগলে একটু একটু বদম লাগলো আর কি কিন্তু তার ভিতরে যে জ্বলন আছে ওই জ্বলন তো আপনার নাই আপনি শান্তিতে আছেন হিংসুকের এই অবস্থা এই জন্য তারা এরকম কষ্ট যে করে এই ভিতরে কি কষ্ট আল্লাহ তালা আমাদেরকে সব কথা খুলে খুলে বলছেন আমরা তো আল্লাহ না বলে এগুলো বুঝতেই পারতাম না যে ভিতরে এত হিংসা আছে সব কথা আল্লাহতালা ফাঁস করে দিয়েছেন এটা কি শুধু ওই জমানার জন্য ছিল না এই জমানায় থাকবে এই জমানায় থাকবে এই করার কথাগুলো একদম ইউনিভার্সাল এবং কেমন পর্যন্ত সকল যুগের জন্য প্রযোজ্য এখন তাদের হিংসার আগুনে তারা পুড়ে মরছে আল্লাহ তালা বলেন বলে দাও কলমু মুতু বেগাই দেখুন আপনি বলে দেন তাদেরকে তোমরা তোমাদের ক্ষোভের আগুনে পুড়ে মর মুখে ডাই ইন দেয়ার ওন ফায়ার ওন অ্যাঙ্গার মরুক্ত তাহলে হিংসুকের আগুনে হিংসুকে পুড়ে মরে এটা আল্লাহ আরো পরিষ্কার করে বলে দিলেন তাদেরকে আপনি শুনে দেন আল্লাহ মধ্যে কি লেখা আছে আপনার দিলে কি আমার দিলে কি আমার নিয়ত কতটুকুন খাঁটি আপনার নিয়ত কতটুকুন খাঁটি কে কার বিরুদ্ধে কতটুকু হিংসার বিদ্বেষ পোষণ করি পরিমাণ কত সাইজ কত এক তোলা না দুই তোলা পরিমাণ সব মাপার ব্যবস্থা আল্লাহর কাছে আছে আমরা বুঝতে পারি না আমরা না দেখলে কি হবে আল্লাহ দেখছেন যিনি দেখছেন অন্তর্জামি গোপন খবরগুলো রাখেন তিনি সব খবর বলে দিচ্ছেন আমাদেরকে সাবধান হওয়ার জন্য আর আমাদের মধ্যে যদি হিংসা থেকে থাকে আমরা যেন লেসন গ্রহণ করি আমি যে হিংসা পোষণ করি আমার আল্লাহ তালা তো দেখছেন আমার অন্তরে কতটুকুন হিংসা আছে আমি একদিন মধ্যে খোদ বলেছিলাম যে হিংসুকের ব্যাপারে কোন কোন সালে সালহীন বলেছেন যে হিংসা তাওহীদের পরিপন্থী আল্লাহর প্রতি ইমানের পরিপন্থী কারণ যে ব্যক্তি হিংসা করে সে মনে করে যে আল্লাহ তালা তাকে এত উন্নতি দেন কেন সে উন্নতি পাওয়ার উপযুক্ত পাত্র নয় তার অর্থ হচ্ছে যে আল্লাহ তালা একটা রং কাজ করতেছেন না ব্যাপারটা কত গভীরে গিয়ে চিন্তা করে দেখেছেন যে মনে হয় আল্লাহ তালা সামথিং রং করে ফেলেন তারাই এত উন্নতি দিলেন কেন আল্লাধা এলাকাটা ঠিক করলেন না তাহলে এরকম যদি ধারণা থাকে তাহলে এটা কি ইমানের পরিপন্থী হয় না টোটালি কন্ট্রাডিক যে আল্লাহ বলেন আমি যাকে যদ্দুর দেব, কদ্দুর দেওয়া দরকার সেই ডিসিশন আমি নেব না কেউ নেবে আল্লাহ তালা কারোর সঙ্গে পরামর্শ করবেন এই জন্য অন্তরকে সাফ রাখা বড় জরুরি জিনিস খবরদার আল্লাহর কাছে আমরা মাফ চাই কারোর বিরুদ্ধে যেন আমাদের অন্তরে কোন হিংসা না থাকে হিংসা এ শুধু মুনাফিকদের ব্যাপারে নয় আমাদের মধ্যে যদি হিংসা থাকে এখানে আমাদের হাতব আর কেমন হাতপ আর না মানুষের খেয়ে ফেলে হিংসা পুরে সাই করে ফেলে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়ি খায় কাজে হিংসার সঙ্গে আগুনের তুলনাটা ঠিক আছে হাদিস নবিকিম সাল একজাম্পল দিলেন যে যেভাবে কাঠ কাঠ লি আগুনে রাখলে আগুন খেয়ে ফেলে ঠিক তেমনি মানুষের নেক কাজগুলোকে হিংসা খেয়ে ফেলে আগুনের মতো পুড়ে ফেলে হিংসার আগুন নেকি খেয়ে সাফ করে দিয়েছে কাজেই হিংসা বিদ্বেষের মতো এত খারাপ জিনিস থেকে যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি কোনো সময় যদি আসে তাহলে আল্লাহ দেখলে আল্লাহ করেন তাহলে আল্লাহ তালা তাদের হিংসার খবর আরো দিচ্ছেন আমাদেরকে আর তোমাদের কষ্ট দেখলে তারা এমন খুশি হয় মুসলমানদের বারোটা বেজেছে মুসলমানদের দেশে যদি ঘুর্ণিঝড় হয় তুফান হয় অনেক মানুষ মারা যায় তারা খুব খুশি হয় মুসলমান শেষ করে দেওয়া যায় শান্তি থাকলে অশান্তি নিয়ে আসা তারা শুরু করে দেয় এই কথাগুলো কি আপনাদের বিশ্বাস হয় নাকি মুসলমানদের যদি বিশ্বাস হতো তাহলে মুসলমানদের এই অবস্থা হতো নাকি আজকে এখন আল্লাহ তালা আরো বলেন শোনো তাদের হিংসার খবর শুনে এখন তোমরা খুব প্যানিক হয়ে যেও না খুব চিন্তা করো সর্বনাশ এত দুশ্মনি করলে বাঁচবো কেমনি আমরা দুনিয়া টিকে এত দুশ্চিন্তা করোনা শুধু সাবধান থাকার জন্য বলেছি সতর্ক থাকার জন্য বলেছি তবে তোমরা যে সবর কর তোমাদের ইমানের পথে যত মুশকিল আসে বাধা বিপত্তি আসে তাদের পক্ষ থেকে দুশ্মনী আসে সবগুলো মোকাবেলা করার জন্য তোমাদের আল্লাহর দিনের উপরে সবরের সাথে টিকে থাকা লাগবে এই সবর যদি থাকে আল্লাহকে ভয় করো আল্লাহ তালার সঙ্গে তোমাদের সম্পর্ক মজবুত হয়ে যায় তাহলে মনে রেখো হুম সাই আ তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আল্লাহতলা আমাদেরকে সাবধানও করলেন আবার নিশ্চিন্ত করলেন যে আমরা যদি আল্লাহর উপরে তাওয়াকল করি আল্লাহ তালার কাছে চলে আসি তাহলে ষড়যন্ত্র সম্পর্কে এত ঘাবড়িয়ে যাওয়ার কোন কারণ নেই ওয়ান তুমলা আলাও না ইং কুম তুমিন তোমার সত্যিকার মোবের হয়ে যাও তাহলে তোমাদেরকে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ রাবুল সব কিছু সম্পর্কে সচেতন আছেন জানেন তারা কখন কি ষড়যন্ত্র করে এগুলো কিছু আল্লাহ তালা খেয়াল করে তো তাদের দুশ্মনীটা আমাদের কোন জিনিসটা নিয়ে বেশি আমাদের টাকা এইটা সম্পর্কে তারা দুঃখে করে কোনটা নিয়ে করে আমাদের দিন নিয়ে যে আমাদের দিনটা এত সুন্দর ঠেকানো যায় না। আজকে একজন হিন্দু ভাই ইসলাম বল করেছে। এইখানে ব্যালেন্স রোডে থাকেন আল্লাহ তারা নিয়ে আসছেন এখন এটা তেমন সুসংবাদ আছে আমাদের জন্য যে এই ইসলাম ছেড়ে অন্যদিকে যায় এরকম সংখ্যা খুব কম কিন্তু আফসোসের বিষয় এই টাওয়ার হামলা এখান থেকে মাইল খানিক দূরে একটি পরিবারের মা কাঁদছেন তার ছেলে খ্রিস্টান হয়ে গেছে এবং রেগুলার চারটে যাচ্ছে এবং ঘরের মধ্যে এগুলো পড়ছে এগুলা করছে যদি আমরা দিন এটা মূল্য না বুঝি আল্লাহ আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাবেন অন্য জাতিকে নিয়ে আসবেনা মুসলমান এই জন্য দিনকে কেমন করে ধরতে হবে শক্ত করে ধরতে হবে এই সুরাই পড়েছি আল্লাহর রশিকে এমনি ধরতে বলেছেন না শক্ত করে আমাদের যেভাবে লুজ করে ধরেছি আমাদের হাত থেকে খসে যাবে আল্লাহ মাফ করুন আমরা কোন রকমে এই টানা করে একটু ধরে রাখলাম কিন্তু পরবর্তী বংশধর কিন্তু আমাদের থেকে আরো লুজ করে দেবে তারপরে আরো লুজ হয়ে যাবে তারপরে কি হবে আল্লাহ জানে এই জন্য আপনারা সাবধান হয়ে যা দিন দাঁড়িয়ে মজবুত করার জন্য দিনের মধ্যে বসবাস করার জন্যে দিন নিয়ে চিন্তা সবচেয়ে বড় চিন্তা দিন এরপরে যে ঘটনা আসছে সেটা হচ্ছে যুদ্ধের ঘটনা আল্লাহ আমাদেরকে বলছেন কিছু ঘটনা ঘটেছে সেগুলা থেকে ওই সময় ছিল। এখনো আমরা কি শিক্ষা নিতে পারি সেগুলোর আলোচনা হচ্ছে স্মরণ করুন ওই সময়ের কথা যে সময় আপনি আপনার পরিবার থেকে বেরিয়ে আসলেন ওহদের ময়দানে মোমেনদেরকে কোন জায়গায় পজিশন নিতে হবে কে কোন দিকে দাঁড়াবে আপনি তাদের লোকেশন পজিশন ঠিক করে দিচ্ছেন যুদ্ধের জন্য করুন অল্লা হুসামি ওন আলীম আল্লাহ তালা সবকিছু শুনেন এবং জানেন আপনি কোথায় এক একজনকে পজিশন নিতে বললেন সেটা আল্লাহ তালা শুনেছেন এবং সেটা আল্লাহ তালা জানেন এবং তারা ঠিক মতো রক্ষা করেনি সেটাও আল্লাহ জানেন কিছু মুসলমান মুসলমানি যেখানে সেখানে থাকেননি ওহযুদ্ধ হয়ে যায় বদর বদরযুদ্ধের কিছুদিন পরে কারণ বদরের যুদ্ধে কি হয়ে যায় এর আগে বদর যুদ্ধ হয় হিজড়ি দ্বিতীয় বৎসর তৃতীয় বৎসরই ওহ যুদ্ধ হয় এবং ওহোর যুদ্ধ ঘটে প্রায় সাওয়াল মাসে আপনার তৃতীয় হিদরির সঙ্গে কারণ হচ্ছে মুসরেকদের বদর যুদ্ধে কয়জন লিডার মারা গেল সত্তর জন লিডার সহ সত্তর জন মারা গেল বেশ কয়েকজন নাম করা লিডার সহ আরো সত্তর জন বন্দী হয়ে গেল এরপরে যুদ্ধে তারা পরাজিত হলো ঠিকই তবে তাদের যে বাণিজ্য কাফেলা ছিল যেটা ঠেকানোর জন্য রসুল এসেছেন বাণিজ্য করবে তারা মোদিনা অ্যাটাক করার জন্য এই খবর পেয়ে আসলে রসুল্লাহ সালাম পরামর্শ করে আল্লাহ হুকুমে তাদের এই বাণিজ্য কাফেলাকে ঠেকানোর জন্য গিয়েছিলেন আবু সুফিয়ান তার কাছে মেসেজ চলে গেল সে জলদি করে আসলো মোকাবিলা করতে আর বাণিজ্য কাফেলার রাস্তা পরিবর্তন করে আবু সিদ্ধান্ত চলে গেল আবু জাহাল আসছিল লিড করে বজরে যুদ্ধ মোকাবিলা করতে কিন্তু সেও কতল হয়ে গেল এবং শত্রুদের নিদার সহ এই খবর মক্কায় পৌঁছার পরে বাণিজ্য কাফেলাও তাদের নিশ্চিত নিরাপদে মক্কায় পৌঁছে গেলে তখন যারা তাদের পিতাকে হারিয়েছে স্বামীকে হারিয়েছে যারা তারা সবাই মিলে বাকি লিডারদের কাছে গেল গিয়ে পড়লো আবু সুফিয়ান তখন লিডার কারণ আবু তিন লিডার ছিল মক্কায় বড় আবু জাহাল আহাব আর আবু সুফিয়ান আর আবু আহাব অসুস্থ হয়ে পড়েছিল যেতে পারে নাই ওই খবর আসার পরে অসুস্থ হয়ে সে কয়েকদিন পরে মারা গেল মক্কাতেই এখন বাকি থাকলো লিডার কে আবু সুফিয়ান তাকে সবাই ঢললো আবু সুফিয়ানকে তখন মুসলমান হয়েছেন না তুমি দেখো এখন মোদিনা অ্যাটাক করো আমাদের পিতৃ হত্যার স্বামী হত্যা উদ্বুদ্ধ করে তখন তারা রাজি করে ফেলল এই খবর পৌঁছে গেল মোদিনাতে তখন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম সাহাবিদদের সঙ্গে পরামর্শ করলেন যে তিন হাজার সৈন্যের বাহিনী নিয়ে আসছে এখন আমরা কি করব আমরা কি পারবো বাইরে গিয়ে ফাইট করতে না থেকে একটু টুর্গ ব্যবস্থা করে আত্মরক্ষা করা সেই হবে উনি আব্দুল উবাই এবং এই মত দিয়েছে কিন্তু যারা জওয়ান সাহাবি ছিলেন তারা বললেন যে না মদিনায় ভিতর থেকে যুদ্ধ করলে কাফেদের মনোবল বৃদ্ধি পাবে তারা মনে করবে আমরা এমন ভয় পেয়ে গেছি যে আমরা মদিনা থেকেই বের হইনি তাদেরকে প্রতিরোধ করতে কাজেই আমরা মদিনা থেকে বের হয়ে যাব তাদেরকে ওদের ওখানে দেব আর যেন না করতে পারে তারপরে তিনি বললেন যখন দেখলেন মেজরিটি এরকম সিদ্ধান্ত নিচ্ছে বা ইয়াংরা তখন তিনি তাই করলেন ঠিক আছে তাই হোক ভিতরে গিয়ে তিনি যুদ্ধের সাহায্যে সজ্জিত হয়ে আসলেন লড়া করে দিলেন তখন কিছু কিছু মুরব্বী সাহাবিরা বললেন ইয়াংরা তোমরা একটু বেশি অতি উৎসাহী হয়ে গেলে রসুলার ভিতরে এখান থেকে তারা তখন যাওয়া দরকার নেই তিনি বলেন যে না এটা হবে না আমি আল্লাহ নবীরা যখন মাই আম আর ইয়ার যে হাত ইয়ারাহু আল্লা ফেলেন বাইরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি আর এখন পৃষ্ঠান দেব না চল। তো তখন তিনি প্রায় হাজার খানিক ওনার সঙ্গী তার মধ্যে কিছুক্ষণ যাওয়ার পরে তিনশো মত আব্দুল উবাই তার পরিচয় কি মোনাফিক কোন মোনাফিক নিয়ে সিদ্ধান্ত নিল যে না আমাদের পরামর্শের কোন গুরুত্ব নাই ওই কিছু লোকে পরামর্শ দিয়েছে আর ওইটা ধরেই তিনি মদিনা থেকে বাইরে গেলেন আমরা যাব না এই যুদ্ধের মধ্যে খালি খামাখা তিন হাজার লোকের মোকাবিলা করতে যাওয়া বাইরে এটা আত্মহত্যার সামিল খামাখা রক্তপাত কোনো লাভ নাই আলাম কি কারণে নিজেদেরকে ছেলে এই বিপাদের মুখে ঠেলে দেব এই কথা বলে ফেরত চলে আসল রাস্তার মাঝখান থেকে ফেরত চলে আসলো নবী করিম সাল আলাম এগিয়েই গেলেন তিনি বলেন যে কোনো চিন্তা করোনা আমরা বেড়ে গেছি সাতশো লোক নিয়ে যাবো এক হাজার লোকের তিনশো যদি মাঝখানে থেকে ফেরত আসে এখন বাকিদের মনোবল কেমন হতে পারে বলেন এটা বড় ধরনের শকিং নিউজ না তিন ভাগের এক ভাগই চলে আসলো এমন কি আরো কিছু কে আব্দুল উবাই ওয়াস ওয়াসা ছিল। তাদের কথা পরে আয়াদ আল্লাহ বলছেন যখন দুই গোষ্ঠী তোমাদের দুইটা কবিরা লোকেরা অলমোস্ট তারা বড় ধরনের হেজিটেশনে পড়ে গেল অলমোস্ট তারা ক্ষতিগ্রস্ত হচ্ছিল কি ক্ষতিগ্রস্ত হচ্ছিল তারা চিন্তা তারা যাবে না খামাখা এই রক্তপাতের মধ্যে যাওয়া দরকার নেই আগের থেকেই যান তারা দুই কবিলা হচ্ছে বনু হারেসা আর বনু সালামা বনু হারেসা বনু সালামা তারা প্রায় নিয়ে ফেলেছিলেন তাদেরকে তারা টিকে থেকে ফেরা আসার চিন্তা করেনি তো তাদের আল্লাহ আল্লাহতালা বলেছেন যে দুইটা কবিরা প্রায় তো এরকম খারাপ একটা ডিসিশন প্রায় নিয়ে ফেলেছিল যদিও তারা মুনাফিক না অন্যরা তাদেরকে মুনাফিক মনে করে বসে কিনা সেই জন্য আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বলে ফেলেন আল্লাহ ধরেন সমাজের মধ্যে একটা ভালো লোক সম্পর্কে কিছু লোক কিছু খারাপ কথা বলে ফেললো এগুলো দুষ্ট লোক এখন সেই দুষ্ট লোকগুলা যখন খারাপ কথা গিয়া কিছু ভালো লোককে বলে কিছু ভালো কান আছে এগুলো শুনে বিশ্বাস করে করে তাই নাকি তারাও তাল দেয় এরকম কিছু হয়ে যায় লোকটা ভালো সে আপনার দুশ্মন না কিন্তু আরেকটা দুষ্ট লোকের কথা সে আপনার বিরুদ্ধে চলে গেছে আসলে বুঝে নাই তো এ দুইটা একরকম না যে বুঝে শুনে দুশ্মনই করে দুষ্টানি করে তার একটা লেভেল আর যে বুঝে নাই আপনি তাকে কিছু ইগনোর করতে হবে কিছু করার নাই সরল মানুষ বুঝে না আর সরল মানুষগুলো ধোকা খাই বেশি বলেন আল্লাহ তালার উপরে মমিন ভরসা করুক ও তিনশো চলে গেছে তাতে করে ঘাবড়ানোর কোন কারণ নাই তোমরা আল্লাহ ভরসা এই আয়াত যখন নাজিল হয়েছে তখন এক সাহাবি আছেন ওনার নাম হচ্ছে তিনি পরে বললেন আমাদের বিষয়ে এই আয়াত নাজিল হয়েছে এতে দুই গোষ্ঠীর কথা বলেছে আমরা দুই গোষ্ঠীর তবে তো আপনারা তারা অন্য কবির লোকেরা আছেন আপনারা আপনারা ওল্লাহুমা যখন আল্লাহ তালা বলে দিয়েছেন আমরা কোনো লজ্জা অনুভব করি না যে এই আয়াত নাজিল হয়েছে কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন তিনি আমাদের ওয়ালি আমাদের এই বাকি কোনো লজ্জা সরম কিছু আর আমাদের বদনামের কোন কারণ দেখি না যদি একটু ওয়াসওয়াসে ও পড়ে গিয়েছি কিন্তু আল্লাহ করে আমাদেরকে স্বীকার করেছেন স্বীকৃতি দিয়েছেন আল্লাহর আল্লাহ তো মোহাম্মালি যেহেতু আল্লাহ বলে দিয়েছেন আমরা এই আয়াতের জন্য বরঞ্চ আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞ আমরা অনুশোচনা করছি না যে আয়াত নাজুল হলো কেন আমাদের গোমরটা ফাঁস করে দিল এই লজ্জা আমাদের নাই বরঞ্চ আমরা খুশি যদিও আমাদের একটু সিদ্ধান্তহীনতা এসেছিল সেজন্য আমরা অনুতপ্ত কিন্তু আল্লাহর ওয়ালির সার্টিফিকেট পেয়ে গেছি আমরা আলহামদুলিল্লাহ এটা হলো মোহামেন আল্লাহ প্রতি তো আল্লাহ তালা মোমেনদেরকে জায়গা আহ ঠিক করে দিলেন যে তুবুনে মকা আয়দ আল কেতার আপনি মোমেনদেরকে কোথায় কোথায় থাকতে হবে জায়গা দেখিয়ে দিয়েছেন অশ্বরোহী কোন জায়গায় থাকবে তীরন্দায় থাকবে যারা বর্ষা নিক্ষেপ করবে তারা কোন জায়গায় থাকবে সব জায়গায় অশ্বরী যারা তীরন্দাজ তাদেরকে বললেন তীরন্দাস পঞ্চাশ জনকে বললেন আহ যে আবদুল্লাবিনোবাই আল্লাহ আনুকে দায়িত্ব দিয়ে যে এনদাহুল খাইলে আন্না নামিনেকুম তোমরা এই যে দুই পাহাড়ের মাঝখানে একটু গিরিপথের মতো আছে থেকে তারা ঘোড়ার একটা দল নিয়ে এসে এখান দিয়ে ঢুকে যদি পেছন থেকে আক্রমণ করে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো খবরদার তোমরা এই জায়গায় থাকবা নড়বে না এখান থেকে কখনো সরবে না ওল এইখানেই তোমরা থাকবে এইখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইন তিন নাও বলানা আলাই না চাই যুদ্ধে আমরা পরাজিত হই অথবা বিজয় লাভ করি তোমরা এখান থেকে সরবে না তাই ফেলার তা রাহু মা কানা এমন কি যদি এমন হয় যে আমরা এত পরাজিত হয়ে গেছি আমরা সব লাশ হয়ে গেছি আমাদের গোস্ত শকুন থেকে শকুন এসে খেয়ে ফেলতে খেয়ে ফেলছে এই অবস্থা এখান থেকে সরবে না এটা হচ্ছে ওই আয়তের অর্থাৎ বুঝিয়ে দিচ্ছিলেন জাগা ঠিক করে দিচ্ছিলেন কিন্তু ওই পঞ্চাশ জন সাহাবি যখন ওইখানে ডিউটি পালন করতে থাকলেন আর ওদের যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের প্রথম ধাক্কায় কাফেরেরা মায়ের খাওয়া শুরু করলো বিজয় লক্ষণ ফুটে উঠলো কাফেরা পেছন দিক থেকে শুরু করে দিল এবং তাদের রসদপত্র জমা করছিল এইগুলো দেখে এই পঞ্চাশ জনের মেজরিটি মনে করলো খালাস আর তো ডিউটি নাই যুদ্ধ তো হয়ে শাসি হয়ে গেল আমাদের তো বিজয় হয়ে যাচ্ছে এখন দেরি করে লাভ নাই সবাই দৌড় দেই ওই রসদপত্র তাদের থেকে তাদের গণিমতের মাল জোগাড় করে জলদি করি সেগুলো ধরতে যায় তখন তাদের লিডার ছিলেন তিনি মানা করলেন খবরদার এই কাজ না না না করোনা না। তিনি থামাতে পারলেন না মত ছিল উনি সহ এখান দিয়ে তখন উল্টা দিক থেকে খালিদিন ওয়ালিদ ছিলেন বড় স্ট্র্যাটেজিস্ট খালিদিন ওয়ালিদ তখন আবু সুফিয়ানের অশ্বরোহী বাহিনী লিড করছে তিনি সাংঘাতিক বড় সেনাপতি তিনি দেখলেন মুসলমানরা এখন গনিমতের মালের তালে আছে আর যারা ওই কোন পাহারা দিচ্ছে সে সুবিধা করতে পারে নাই তারা ওখান থেকে চলে এসেছে সে পেছনযুক্ত থেকে ওখান দিয়ে ঢুকার চেষ্টা করলো এই যিনি লিডার সিরেন আব্দুল ইমিনী জবাইর সহ বাকিরা বাধা দিলেন কিন্তু সাত আটজন মাত্র টিকতে পারলেন না তাদের তীরও শেষ হয়ে গেল এদেরকে হত্যা করে খতম করে তারা পেছন যুগ থেকে উল্টা আক্রমণ করলে মুসলমানদের ছিন্ন ভিন্ন করে দিল জয়ের যুদ্ধে নিশ্চিত জয়ের মুসলমানদের পরাজিত হয়ে গেল এবং নবী করি ইমসাল আলামকে তারা তীর মারা শুরু করে দিতে দিতে তীর এসে ওনার মাথায় যে লোহার হেলমেট ছিল সেটার মধ্যে আঘাত করার পরে ওইটা লোহার টুকরা ওনার এইখানে পৌঁছে গেল এরপরে রক্তাত হয়ে গেল চেহারা এবং একটা দাঁত আঘাত দাঁত ভেঙে পড়ে গেল তিনি বেহস হয়ে পড়ে গেলেন যেই তিনি বেহস হয়ে পড়ে গেছেন তখন অনেক মুসলমান মনে করছে আল্লাহ এখন তারা দিয়ে পালানো শুরু করে দিল এই ঘটনা পরে আর বিস্তারিত পরে অবশ্য ওনাদের হুঁশ হয়েছে রসুল সাল্লা সেন্স ফেরত এসেছে তিনি সবাইকে আবার দেখেছেন আবার তারা সমাবেত হয়েছে মোটামুটি তাদের অনেক বিশাল সংখ্যা শাহাদা বরণ করেছে পরে অবশ্য আল্লাহ আবার একত্রিত করেছেন মক্কার কাফেররা তখন দেখল তারা হয়েসলমানদের বিশাল ক্ষতি হয়ে গেছে হামদার শহীদ হয়েছে। সে কথা আল্লাহ মনে করে দিচ্ছেন এইহদযুদ্ধের কথা তখন মুসলমানরা যখন দেখলো যে সাতশো আশি মাত্রা তিনশো চলে গেল এখন তারা কিছুটা ভীত হয়ে গেল আমরা পারবো কি না কিছুটা ভীত হয়ে গেল আল্লাহ তালা বলছেন ওয়াল আল্লাহ মুকমিন আল্লাহরই মোমেনা ভরসা করুক শঙ্কার উপরে ভরসা করোনা মুসলমানরা শঙ্কার উপরে ভরসা করবে না তোমরা ওহ যে যুদ্ধে কেন আল্লাহর উপরে ভরসা করো না বদরের যুদ্ধে তোমাদেরকে কে সাহায্য করেছেন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে মনে আছে তোমাদের বদরের যুদ্ধে তোমাদেরকে আল্লাহ করেছেন তোমরা একেবারেই উল্লেখযোগ্য কিছুই নেই তোমাদের ছিল এমন অবস্থা তিনশো জন মাত্র তাদের এক হাজারের মোকাবিলা তোমাদের তেমন অস্ত্র শস্ত্র ছিল না সেই সময় যদি আল্লাহ তালা সাহায্য করতে পারেন তাহলে ও হদের মধ্যে পারবেন না কেন প্রতি শুকুর গুজার হ্যাঁ তিনি তোমাদের কত এসান করেছেন বদের যুদ্ধে বিজয় দিয়েছেন ও হোদে দেওয়ারও তিনি তোমাদেরকে বলছেন তিনি করতে পারেন তাই বড় নাম্বার বড় কথা নয় নাম্বার কমে যাওয়াটা কোন চিন্তার কারণ নয় নাম্বার একসময় মুসলমানদের বেশি হয়েছিল সেটা হচ্ছে কোন জায়গায় মক্কা বিজয়ের পরে তায়েফে যুদ্ধ হচ্ছে তায়েফে যাওয়ার সময় নবী করিম সাল্লিস্লাম মদিনার মক্কা বিজয়ের যত সাহাবি আছেন সবগুলোকে নিয়েছেন এখন মক্কায় যারা ইসলাম কবুল করেছেন তাদেরকেও সঙ্গে ঢুকিয়েছেন বিশাল বহর তাদের মোকাবেলা মোকাবেলায় তাইফেলোদের নাম্বার অনেক কম সংখ্যা অনেক কম এবার যেতে যেতে এখন মুসলমানরা বলে কিছু কিছু মধ্যে বলা বলি করলো যে এবারে যুদ্ধে আমাদের কোন চিন্তা নাই কারণ মদিনায় কম সংখ্যক হয়েও আমরা প্রায় উইন করে ফেলেছি এবারে তো নাম্বার আমরা অনেক বড় এইবার তো আর কোনো চিন্তা হওয়ারই কথা না আল্লাহ বলছেন হনাইনের যুদ্ধ হয়ে গেল কোন কি হল হনাইনের যুদ্ধ তাইফের যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে মুসলমানদের তখন আল্লাহর উপরে তাওকল কমে গেল। নিজেদের নাম্বার বেশি এর উপরে কনফিডেন্স হয়ে গেল তখন তাইফের লোকদের মার খেয়ে সব পালানো শুরু করে দিল সব মানে সবাই না অনেক পালানো শুরু করে দিল নবী করিম সালাম বলছেন কোথায় পালাও আমাকে রেখে কোথায় পালাও আব্বাসে আছেন ওনার চাচা তিনি নবী করিম সাল্লাহাম ঘোড়ার উপরে আছেন নবী কার্লা সামনে দিকে যাচ্ছেন দুশ্মনের ভিতরে ঢুকে যাচ্ছেন আব্বাস বলে আমি খালি টানি ধরে রাখি তিনি বেশি ঢুকে পড়তেছেন তিনি যাচ্ছেন আর তিনি সাহাবিদিকে ডাকছেন অনেকক্ষণ পালাটা লেগে তারপরে কিছু সাহাবির হুঁশ হয়েছে ইয়া আল্লাহ কি করি আল্লাহ নব্বী লড়াই করতেছেন আমরা পালাই গেলাম ইয় আবার আসুন এই মার খেয়ে বেশ মার খেলেন বেশ কিছু মারা গেলেন তারপরে আবার যখন সবাই ফেরত আসলেন আল্লাহ তালা তা আবার বিজয় দান করেছিলেন তো এই ঘটনাটা এখনো ঘটে নাই সেটা তো হনাই যুদ্ধের ঘটনা কিন্তু এখানে আসছে এই জন্য যে নাম্বার বড় মুসলমানদের বিজয়ের জন্য এইটা কোন ফ্যাক্টর নয় মুসলমানদের সাহায্য কখন আসে যখন আল্লাহ বেড়ে যায় এবং এই ভয়ের মাধ্যমে আল্লাহ শকর আদায় হবে এই জন্য যে আল্লাহ রব আলমী তোমাদেরকে পছন্দ করেছেন আল্লাহ তালা তোমাদেরকে এই ন্যামও দিয়েছেন সুসংবাদ দিয়েছেন আরো সুসংবাদ আছে আছে সেটা কি হে নবী যে আল্লাহ তালা বলে দিয়েছেন তোমাদেরকে তিন হাজার ফেরিস্তা নাজিল করে আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবেন এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় এ সাহায্যের কথা কি বদরের যুদ্ধের কথা না অহদের যুদ্ধের কথা এটা নিয়ে কোনো মোফা বলেছেন বদরের যুদ্ধে আর নদরের যুদ্ধে আবার এক হাজারের কথা এসেছে আলফি মিনাল মেলা এসেছে কিন্তু তাহলে তিন হাজার তো মিলে না তো প্রথমে এক হাজার পরে তিন আসে পারে এখন এটা যদি ওহ যদি তিন হাজার হয়ে যায় তাহলে তো ঠিক আছে আর যদি বদের হাজার হয়ে যায় তাহলে পরের আয়াতে আল্লাহ বলছেন তবে তোমরা যদি সবর করো পরীক্ষা পড়লে চ্যালেঞ্জ আসলে টিকে থাকো আল্লাহকে ভয় করো তাহলে এর পেছনে তোমাদেরকে আল্লাহ দিবেন করবেন আরো পাঁচ সাদা নাজিল করে দিবেন ফেরেস্তা মু যারা একদম পরিষ্কার বোঝা যাবে তাদেরকে তাদের চিহ্ন আছে দেখলেই বোঝা যাবে কি চিহ্ন আছে তাদের সাদা পাগড়ি সাদা পোশাক এরকম চিহ্ন নিয়ে আর দেখতেই বুঝতে পারবে তারা বাহিনী কিছু কিছু সাহাবি রা দেখেছেন বদারুযুদ্ধ কেমন হয়েছে এক সাহাবি বললেন যে আমি এক কাফের তরবারি এরকম করছি তার কল্লা ফেলে দেব দেখেছি তার আগেই গেছে। আর ফেরস্তাদেরকে বদের যুদ্ধে আবু জাহাল দেখছে তারাও দেখেছে কিছু কিছু যে বিশাল বাহিনী তাদের সঙ্গে যোগ দিয়েছে সব সাদা পাগড়িওয়ালা ইবলিশ তখন ধেয়ে চলে যাচ্ছে বদের যুদ্ধে ইবলিশ যে খুব উৎসাহিত করলো যে একদম আমি আসি তোমরা খবরদার কেউ পেছনে যাবা সামনে থাকা চ্যালেঞ্জ সাদা এসে গেছে পাগড়ি তখন সে ভাগা শুরু করেছে তখন বাকি কাফেরা বাড়ি একটু আগে আমাদেরকে বলে ক্ষমতা কেউ পেছনে দেয় না এখন তো ভাগো কেন ইন্নি আরাম আমি যা দেখি তোমরা কিচ্ছু দেখো না আমি আল্লাহকে ভয় করি আল্লাহ তার বাহিনী এসে গেছে তো আল্লাহ তালা বলছে যে পাঁচ হাজারের কথা আছে দেব এখন পাঁচ হাজার যদি ফেরেসটা আসে তাহলে ওদের যে কিছু কিছু এই জন্য সেটা মিস করেছেন ইনতাস বেরুত্তা সবর যদি কর টিকে থাক আল্লাহকে ভয় কর নবীর কথা মানো শুনো তাহলে তো হরকাতে ছিল তা তো মানল না এই মিস করেছে এরপরেও আল্লাহ তালা বলেন যে শোনো পাঁচ হাজার হাজার এক নাম্বার বড় কথা নয় শোনো আল্লাহ তালা এই যে নাম্বারের কথা বলছেন ফেরিস্তা পাঠাবেন এটা শুধু একটা সুসংবাদ এই যাতে তোমাদের অন্তরে ইতমিনান পয়দা হয়ে যায় তোমাদের ভয় ভীতি কেটে যায় এটার জন্যই শুধু কিন্তু আসল কথা হচ্ছে আল্লাহ অমানাস আসল সাহায্য তো আল্লাহর কাছ থেকেই আসে যিনি আল আজিজ আল হাকিম যিনি অনেক শক্তিশালী যিনি মহা জ্ঞানী সেই আল্লাহ উপর তোমরা ভরসা বাড়াই দাও তাহলে আল্লাহ তার উপরে ভরসা বাড়াবে ভরসা করবে এটা হচ্ছে আসল এখন তো আমাদেরকে কোনো মুসলমানদেরকে বলা হবে না কত হাজার ফেরস্তা আমাদের সঙ্গে জয়েন করবেন দিস টাইম আমরা তো জানি না কিছু তো না জানলে অসুবিধা নেই আল্লাহ বলছেন ফেরস্তা না জানলে কি হবে তুমি তুমি আল্লাহর করে তাবাক্কল করো আসল তো আল্লাহ ফেরস্তা তোমাকে কি করবে এটা শুধু তোমাদের তুমি নানের জন্য বলেছি আসল হুকুম তো আমার কাছে আল্লা চানা করো সবর করো তাহলে এখন আল্লাহ যদি আল্লাহ পরীক্ষা করবেন আমাদেরকে পরীক্ষা করে দেখবেন আমরা ঠিকই আসে কিনা কারা এই কঠিন কাজে পিস্পা হয়ে গেলাম কারা সামনে এগিয়ে যাচ্ছে পরীক্ষা হচ্ছে কালীব আল্লাহ চান যে সমস্ত গোষ্ঠী যেন নিপাত হয়ে যায় তোমাদের হাতে মার খেয়ে যেন পর্যদস্ত হয়ে যায় অথবা তাদেরকে আল্লাহ তালা এরকম হালাক করে দেন কালী মুখা ইবিন তারা যেন হতাশ হয়ে বিফল মনোরো হয়ে পর্য দস্ত হয়ে তারা ফেরত যায় অথবা তারা মারা যায় ধ্বংস হয়ে যায় তোমাদের হাতে এটাই আল্লাহ আসলে চান কিন্তু তার জন্য শক্ত শর্ত হচ্ছে ইন তসবির উদি সবর করো তোমরা হে নবীর আপনার হাতে কোনো কিছু নাই লাইসাল কামিনাল আমরে সাইউন কে যে এখন কি ঘটবে কোন যুদ্ধে আপনার কোন যুদ্ধে আপনার বিজয় হবে কোন বা কিভাবে কখন কোন কাফের আল্লাহ ধরবেন এগুলা কি আল্লাহ নবীর হাতে আছে কার হাতে আছে আল্লাহ তালা হাতে আছে যে আপনার হাতে কোনোটা নাই এগুলা ফয়েসাল্লাহ কোনটা হবে ফয়সালার ক্ষমতা আমার হাতে রেখেছি আল্লাহ আল্লাহ কি করবেন ভালো করবেন কল্যাণ হবে ক্ষতি হবে সব আল্লাহ বিভিন্ন মাজারের ওলি আউলিয়াদেরকে কে দিয়েছেন অলি আউলিয়ারা নবীদের থেকে বড় হয়ে গেছেন মাজারে শুয়ে শুয়ে এই সমস্ত ক্ষমতা চর্চা করেন তার কাছে যা মুসলমানের ইমান আকিদা আল্লাহ নিজের হাতে রেখেছেন নবীকে বলছেন আপনার হাতে কোনো কাফের কেউ একসময় আল্লাহ তালা তবাকবুল করে ফেলতে পারেন মুনাফিকদের তো অবাকবুল করতে পারেন ভালো মুসলমান হয়ে যেতে পারে আউ ইউ আজিবাহন আল্লাহ তালা তাদেরকে আদাব দিতে পারেন হালাক করতে পারেন ধ্বংস করতে পারেন তারা তো এটা পাওয়ারই উপযুক্ত কারণ তারা তো জালেম এখন মক্কা থেকে যারা এই দুল আবু জাহাল করলো আবু লাহাব করলো আবু সুফিয়ান করলো তিন হালত আবু জাহাল বদর যুদ্ধে ধরাশাহী আবু লাহাব হাত ফেল করে মক্কা মারা গেল আবু সুফিয়ানের কি হলো আল্লাহ তালা ইয়াতিবা আলহিন তার প্রতি অবা কবুল করে ফেললেন সে ইসলাম কবুল করলো কবে মকা বিজয়ের সময় তিনি ইসলাম কবুল করে ফেললেন মুসলমান হয়ে গেলেন আল্লাহ বলছেন যে আপনার ডিউটি আপনি করে যান কার কি অবস্থা হবে আখেরি ফাইসালা কি হবে সেটা আমার হাতে আপনি আপনার প্রোগ্রাম চালিয়ে যান যা আমি বলি ওই ডিউটি পালন করে যান তা আমরা মুসলমানরাও তাই আমরা আল্লাহর হুকুম পালন করে যাব কখন আল্লাহ কি করবেন আল্লাহর হুকুম আজকে নাজির হয় না কেন এত দেরি হয় কেন মাঝে মাঝে আমরা অভিযোগ করি আল্লাহ তালার কাছে আর এত দুশনী আর কতদিন আল্লাহ বরদাস্ত করবেন আল্লাহ রবুল্লা আলমিন তার কাছে আমরা দোয়া করা তিনি আলাউ করেছেন দোয়া করি চোখের পানি ফেলি কাঁদি তিনি শুনবেন কিন্তু ফাইনাল ফাইসালাটা তিনি করবেন না আমরা করব আল্লাহ তালা করবেন এই আল্লাহর কাছে আমরা বেশি করে দরখাস্ত দেসলমানদের দিনে বিপদে আপদে আল্লাহকে ধরি বেশি করি ওইদিকে আমরা যাই কথাই বোঝানো হচ্ছে এরপরে আল্লাহ তারা ফাইনালি কনক্লুড করছেন আসমান জমিন সব কিছু আল্লাহর জন্য সব ক্ষমতা মালিকানা আল্লাহর হাতে যাকে চান তিনি মাফ করে দেন যাকে চান তিনি আজাব দিয়ে দেন আপনি যাকে চান হেদায় দিতে পারবেন না আল্লাহ যাকে চান হেদায় দিবেন তিনি আবু তালেবকে হেদায় দিতে পারলেন না যিনি এত ওনার সাহায্য সঙ্গে ছিলেন এত উপকার সাহায্যকারী ছিলেন আবু সুফিয়ান করতে থাকি এক লোক দেখা যায় পাঁচ বছর দশ বছর দিনে দুশ্মনী করেছে হঠাৎ করে আল্লাহ তালা তাকে ভালো খেয়াল দিয়ে দিয়েছে আল্লাহ তালা কবুল করে ফেলেছেন ওহদের যুদ্ধের কাহিনী শেষ করে পরবর্তী পর্যায়ে আসবে একটু সুদের কথা আসবে আর জান্নাতের কথা আসবে এই দুটো আমরা আগামী সপ্তাহে শুনি ইনশা আল্লাহ তালা আবিল্লাহ তফিক